বেনামাজি হলে তাদের অটোমেটিক তালাক হয়ে যায় এই তালাক হয়ে যাওয়ার পর তাদের করণীয় কি তাদের পরিবারের আর সমাজের করণীয় কি অটোমেটিক তালাক হয়ে যায় এটা আপনি নিজে থেকে ফতোয়া দিয়ে স্বামী স্ত্রীর কোনো একজন যদি বেনামাজি হয় তাহলে বেনামাজি যেই ব্যক্তি সেই ব্যক্তি বড় কাফের না ছোট কাফের ফোকাহে দি মত রয়েছে অধিকাংশ ফোকাহারা বলছেন যে ছোট কাফের ফাঁসে পাপিষ্ঠ অসৎ কিন্তু ছোট কাফের বড় কাফের নাই পক্ষান্তরে অনেক ফোকাহে কেরাম এবং মহাদিস রাম এবং আহমদ রাহেম্লা তার আগে সাহাবাই কেরাম সকলে কোন আমল ছেড়ে দেওয়া কে মনে করতেন না সলা ছাড়া অর্থাৎ সলাদ ছেড়ে দিলে কাফের মনে করতেন সাহাবাই এটি ঐক্য মত ছিল সুতরাং সেটি শক্তিশালী মত আমাদের কাছে কিন্তু যারা এরকম বেনামাজি হ্যাঁ তারা এই মতের অনুসারী কিনা এটা দেখার বিষয় রয়েছে সুতরাং ঢাল্লাহারে এইভাবে বলা ঠিক হবে না তারপরে ধরে নিলাম যে এটি সঠিক যেহেতু যে একজন যদি বেনামাজি হয় তাহলে সে কাফের বড় কাফের जख बड़ो काफे तो काफे संसार कर पुरुष स्वामी काफे स्त्री जा विपरीत है स्त्री जो सलाद ना पड़े से काफे सूतरा सिया कर दे हेदायत चेष्टा कर শাসন করবে যেহেতু স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে শাসন করার যদি সংশোধন করে নেয় ভালো কথা আর যদি সলাত ঠিকভাবে না পড়ে এইরকমই থাকে তাহলে তার সাথে সংসার করা যায় তাকে নিয়ে সংসার করা যায় জন্যই তাকে তালাক দিয়ে দেবা তার থেকে আলাদা হয়ে যাবে তাকে তালাক দিয়ে বিদায় করে দিবে।